بسم الله الرحمن الرحيم مثلهم كمثل الذي استوقد نارا فلمّا أضاءت ما حوله ذهب الله بنورهم ذهب الله بنورهم وتركهم في ظلمات لا ينصرون সুমুম বুকম উমিয়ুন ফাহুম লা ইرجউন প্রিয় শ্রোতা উপস্থাপিত হচ্ছে তাফসিরে জালালাইন থেকে সুরা বাকারা আয়াত 17 থেকে 24 বিসমিল্লাহির রহমানির রহিম মতলুম কামাতাল্লাযিস্তাওকাদা নার মুনাফিকদের অবস্থাটা বোঝাবার জন্য আল্লাহ তাআলা দুটো مثال দিয়েছেন তাদের অবস্থা হলো ও সমস্ত লোকদের মত যারা আগুন জ্বালালো পরে আয়াত দিয়ে আল্লাহ বুঝে আল্লাহ পরের কথা দিয়ে বুঝাইতেছে যে এখানে জমা উদ্দেশ্য সেই হিসেবে তরজমাটা আগে থেকে জমার মতো করি হবে মা আবহাউলাহ যখন সেই আগুন তার চারপাশকে আলোকিত করে তুলল আব বুঝালেন যে আব এটা এখানে মোতাব্দি আনা হাউলাহু যখন সে আগুন তার চারপাশকে আলোকিত করে তুলল ফলে তারা দেখতে শুরু করলো যেহেতু আল্লাহ আল্লা করে সেই হিসাবে সে দেখতে শুরু করলো বা তারা দেখতে শুরু করলো ওয়াস্তাদ এবং উষ্ণতা লাভ করতে শুরু করলো ওয়স্তাদফা মানে গরমি লাভ করা উষ্ণতা লাভ করা আমিনা ফ আমিনা এখানে যে নুসখাটা আছে মা ইয়া এটা গল্প সুহিনু হলো মিম্মা ইয়া আমিনা মিম্মা ইয়া তারা রাতের অন্ধকারের কারণে যে জিনিসের ভয় করতেছিল এগুলো থেকে তারা নিরাপদ হয়ে গেল আমিনা মিম্মা ইয়া ফু হুক মিম্মা ইয়াখা ফু তারা ভয় পাইতেছিল শত্রুর ভয় অথবা কোনো জীব ভয় অথবা সাপ বিচ্ছুর ভয় এগুলো আমিনা মিম্মা ইয়াফা ফু হুক মীনা আদুউবিন শত্রুবা অন্য কোন হিংস্র প্রাণী এগুলো থেকে নিরাপদ হয়ে গেছে আলো এসে গেছে আল্লাহ তালা তাদের আলো ছিনিয়ে নিলেন দিলেন এই যে এখানে নুরিম আর আগে ইস্তাউ কাদা হাউলা হু বলতেছে আল্লাভে এবং তাদেরকে ঘোর অন্ধকারের ভিতর ছেড়ে দিলেন ফিজুলুমার এবং ঘোর অন্ধকারের ভিতর তাদেরকে ছেড়ে দিলেন ফলে তারা কিছুই দেখতে পায় না কোনদিকে যাবে বুঝতে পারা থেকে হাল তাদেরকে অন্ধকারের মধ্যে আল্লাহ ছেড়ে দিলেন মোটা হাই না অবস্থায় যে তারা রাস্তা থেকে বিভ্রান্ত হা ইফিন ভিতর সন্ত্রস্তালি কাহা উল্লা এই লোকগুলোর মতোই হলো মুনাফিকদের অবস্থা এবার মুসাব্বা মুসাবা বিহি মিসাল মোমাসাল্লাহ সঙ্গে মিলটা দেখা তো এটা হলো এই তাস বিহে মুরাক কাবল এটাকে মুক্তাশার সানিমদে পড়বার একটা হালাতকে একটা হাইয়তকে একটা হাইয়তের সাথে তোষ বিদে হাইয়তকে হাইয়তের সঙ্গে তাস বিদে উদ্দেশ্য সেখানে একবারে এক হাইয়তের হার হার যুজ আরেক হাইয়তের সঙ্গে মিলতে হবে এটা জরুরি না একটা হাইয়তকে একটা হাইয়তের সাজে তোষ এই মুনাফেকদের অবস্থা ইমানের কালিমা প্রকাশ করার কারণে তারা নিরাপদ হয়ে গেছে কৃষের থেকে মিনাল কতলিজাতি এগুলো থেকে তারা নিরাপদ হয়ে গেছে এটা হলো ওই যে যখন আগুন জ্বালালো তখন আগুনে চারপাশকে করে তুললো ইমানের কালিমা মুখে প্রকাশ করছে ইমানে কিছু ফায়দা তারা পাইতে শুরু করছে কিন্তু যখন তারা মৃত্যুবরণ করবে আজাব এবং ভয় তাদেরকে তাদের উপর আসবে তাদের তাদের উপর আসবে হঠাৎ করে এসে যাবে হোম সুমন হোমটা বাড়িয়ে বোঝালেন যে সোম্মন এটা খবর মুক্ত আনিল তারা সত্যের ব্যাপারে বধির বধির বধীর তারা সত্য কথা গ্রহণ করার উদ্দেশ্যে শুনে না গ্রহণ করার নিয়তে শুনে না সত্য কথা শোনে কিন্তু সেটা গ্রহণ করার নিয়তে শোনে না পালা হো সামা আকবুলিম বকমন হরসুন আনিল হাইরিন তারা বোবা সত্য কথা বলা থেকে তারা বোবা মুক্ত নতুবা তার কিংবা তাদের অবস্থা হল কাসিন আগে দিয়ে কি আসহাবি সামা অথবা তাদের অবস্থা হলো তাদের দৃষ্টান্ত হলো মুসল ধারে বর্ষিত মেঘ দিয়ে চলমান পথিকের ন্যায় এখানে যেভাবে মেসালটা বানাইছেন সেটা হলো আল্লাহ তালা যেভাবে বলছেন তাদের অবস্থা হল ও পথিক পথিকদের মতো যারা প্রচণ্ড বৃষ্টি হইতেছে এই এরপরে বৃষ্টির কতগুলো সিফাত বলবেন অন্ধকার গর্জন বজ্রধ্বনি এগুলো আছে বৃষ্টির মধ্যে এমন বৃষ্টি দিয়ে কিছু মানুষের পথ চলতেছে মুনাফিকদের অবস্থা তাদের মতো এই জন্য এইভাবে তর্জমাটা হবে মাসাল কাশাই किंबा तर दृष्टान हल मुसलधारे बर्षित बिस्टिर मध्य दिए चलम तरफ बर्षमान पथिकीन तो बिस्टि बिस्टिर भर दिए पथ चलते पथिक दे न्याय तरफ अवस्था सयिब ये शब्द टर्फी तहकब बोलते প্রথমটা সাকিন দ্বিতীয়টা মোটারিক এই জন্য দ্বারা পরিবর্তন করে একটাকে একটার মধ্যে ইয়া ইন করে দিয়েছে হয়ে গেছে এবার এমন ওয়ালাদের মতো যে বৃষ্টি আসমান থেকে বর্ষিত হচ্ছে তা বৃষ্টি আসমান থেকে বর্ষিত হয় না বৃষ্টিতে বর্ষিত হয় মেঘমালা থেকে তাই না আসমান তো অনেক উপরে এই জন্য বললো এখানে আসলে উদ্দেশ্য হলো যে বৃষ্টি বর্ষিত হয় মেঘ মালা থেকে ফিহি তো ফিহি জমিনের মার যে হলো আসলে সামা কিন্তু সামা মুরাদ হলো সাহাব সেই হিসেবে বলতেছেন আইয়া সাহাব কুল্লু মা আলা কা ফিহি আসমান থেকে বর্ষিত বৃষ্টিতে পথ চলা পথিকদের নেয় এখন সে বৃষ্টির মধ্যে আছে গাঢ় অন্ধকার যে বৃষ্টিতে রয়েছে ঘোর অন্ধকার জুলুমাত মোতাকা ফিফা গাঢ় অন্ধকার রজ্র ধনী র বজ্রধ্বনি সেখানে রা উদ্দেশ্য যেটা সেই হিসেবে এখানে রাহাদ ফেরা আল্লাহ তালার প্রশংসা সহ তসবি পাঠ করে যেমন ওই ফেরেস্তা যে ফেরেস্তা বৃষ্টির দায়িত্বে নিযুক্ত তো বৃষ্টির দায়িত্বে নিযুক্ত রাহাদের মা না হবে বৃষ্টির দায়িত্বে নিযুক্ত ফেরেস্তা আর এমনি মারতের কি বজ্রধনি বাকুহ এই যে মোসানে বলে দিতেছেন যে রাহাদের মায়না একটা হলো আল মালাকুলো মালাকের আওয়াজ না এটা হলো যে মেঘাখন্ড গুলো বাতাসের কারণে একটা জাতের সঙ্গে লাগে এই ঘর্ষণের আওয়াজটা এই যে একটা জাতের সঙ্গে লাগে এই ঘর্ষণের আওয়াজটা জোরে বাতাসে ঘর্ষণের আওয়াজটা হাতের চাবুকের আলোক আল্লাহু বিহির ফেরেস্তা সেই চাবুক দ্বারা বা লাঠি দ্বারা মেঘাখন্ডকে আঘাত করে মানে ওই ফের হাতে একটা লাঠি থাকে এটা হলো বার্কাল বুঝছ আর কেউ কেউ বলে যে ওই যে আঘাত লাগে যে আঘাত লাগলে আওয়াজ হয় আর আঘাতের কারণে একটা আলো বের হয় সেটা হলো বিদ্যুত বার কোনো সৌথি তারা তাদের আঙ্গুল ঢুকিয়ে ফেলে আঙ্গুল ঢুকিয়ে দেয় তাদের কানের ভিতর ইয়াজ তারা তাদের আঙ্গুল রাখে কানের ভিতর আসহাবুই ওই যারা বৃষ্টি দিয়ে পথ চলতেছে তারা আসম এই আনা আমিল আসম এখানে এই কুল বলে যুজ মুরাদ নেওয়া হয়েছে কুল বলে যুজ মুরাদ নেওয়া হয়েছে আঙ্গুল কিন্তু উদ্দেশ্য আঙ্গুলের রোস মাথা এটা আনা হলেও কারণ তাকিদ বুঝাবার জন্য যে তারা আওয়াজের কারণে এত ভিতর সন্ত্রস্ত হয় যে আঙ্গুল ঢুকায় আসলে তো ঢুকে আঙ্গুলের মা এত বেশি পরিমাণে ঢুকায় যে আনাহু আদ খালু আসাবি আহম কুল্লাহ যেন তারা পুরো আঙ্গুলটা ঢুকায় তাকিব ঢুকায় যেন তারা আঙুলটা বলছে ধনির কারণে বজ্র ধনির কারণে সবাই সিদ্ধর্ণ আদি যেটা হল রাধ মানে মালাক যে বিকট শব্দের কারণে তারা কানে ভিতর আঙ্গুল ঢুকিয়ে দেয়া যেন তারা সেই বিকট শব্দটা শুনতে না পায় তাই বুঝছো তো এখানে মুসানিবের রাত শব্দ আনছেন হলে মালাকের মানা হিসেবে মালাকের মানা হিসাবে লিআ আ যেন তারা আওয়াজ শুনতে না পায় আর রেকটা ব্যাখ্যা যেটা মুসানব উল্লেখ করছেন সেটা যদি ধরা হয় যে রাত মানে হল সৌদ সিদ্ধ সেই হিসেবে সিদ্ধ তো সৌদের রাদি এটা হবে এজাফ হতে বায়ানিয়া যেটাকে বাইনাসের মধ্যে লিখছে আল এজাফ হতে বায়ানিয়া তুই এটা হলো দ্বিতীয় সুরতে প্রথম শুরতে হবে রাত মানে যদি ঠিক আছে আর যদি রাহাতের যেটা শোনার কাজ শুনে তারা হয়তো মারা যেতে পারে এ কারণে তারা কানে আঙ্গুল ঢুকিয়ে রাখে এটা তো হলো এবার মোহাম্মদ সাল্লাহটা দেখো মোহাম্মদ সাল্লাহর মধ্যে যেভাবে করবেন এটা দিয়ে যে দুইটা ব্যাখ্যা করছেন এটার মধ্যে যে কোরআনটা আল মতর বিতরণে কারিম অবতীর্ণ হয়েছে যেটা মতরের মুসাব্বের মতরের দ্বারা বৃষ্টির দ্বারা যেমন মুর্দা জমিন জিন্দা হয়ে উঠে আলিহি আল মুসাব্বাহ বীর রি এবং কুফরের উপরে ওয়াহিদ আসছে ধমকি আসছে যেই ওয়াহিদটা এটা হলো রোসাবের মুসাব্বাহ এই যে মোসানের মধ্যে স্পষ্ট প্রমাণ আদি আসছে এগুলো হলো এটার মোসাফে হলো বার্ক ওই যে অবর্তা মিলাইতেছেন এরপরে বলছিল যে ওই মুনাফেকরা তারা যখন আওয়াজ শুনতে পায় তখন তারা কানে আঙ্গুল ঢুকিয়ে রাখে এটা হল ইয়সুদ্দু না আদা না হাঁ তাদের কান বন্ধ করে রাখে যেন তারা কোরআন কারিম শুনতে না ইলাল ইমান তাহলে তারা হত হয়তো ইমানের দিকে ঝুঁকে পড়বে পতার কে দিন এবং তাদের দিন ছেড়ে দেবে ইমানের দিকে ঝুঁকে পড়া এবং নিজেদের দিন ছেড়ে দেওয়া এটা তাদের কাছে মাউতুন এটা তাদের কাছে মহুতের মতো মেসালে মধ্যে বলছে তারা মৃত্যুর ভয়ে কানে আঙ্গুল ঢুকায় এখানে নিজেদের বাপ দাদার ধর্ম ছেড়ে দেওয়া এটা এমনই মাক্রুহ জিনিস এটা যেন তারা ভুলেও মুসলমান না হইতে পারে কানে আঙ্গুল ঢুকায় রাখে আল্লাহ তালা কাফেরদেরকে বেষ্টন করে আছেন। না আল্লাহ কুদরতো সবকিছু বিল মহিত তারা আল্লাহর থেকে ছুটতে পারবে না আল্লাহ মেশাল আর যত লোক রয়ে গেছে যেন তাদের দৃষ্টিশক্তি ছিনিয়ে নেয় বিদ্যুৎ চমক তাদের দৃষ্টিশক্তি ছিনিয়ে নেওয়ার উপক্রম হয় বিদ্যুৎ চমক তাদের দৃষ্টিশক্তি ছিনিয়ে নেয়ার কুক্রম হয় যখন সেই বিজলি তাদের জন্য পথ কিছুটা আলোকিত করে চলে অন্ধকার ছে যায় তখন তারা দাঁড়িয়ে যায় এবার এই অংশের বুঝাইতেছে যে সকলে স্পষ্ট প্রমাণ আদি আছে এগুলো কখনো কখনো তাদের দিলকে একদম নাড়া দিয়ে ফেলে যেটাকে এখানে বলা হয়েছে ইয়াফু আবসারহন যেন তাদেরকে বাধ্য করে ফেলবে ইমান নিয়ে আসতে এটা বলতেছে যেটা এখানে বলা হয়েছে না যখন একটু আলোকিত হয় তখন তারা চলতে থাকে সুবিধাটা ভোগ করে এটা হলো তারা যখন এমন কিছু লাগে কারিমের কথা এটা কোনটা গণিমতের মালে হিস্সা পাওয়া এবং নিজেদের জানমাল নিরাপদ থাকা এই জাতীয় কথাবার্তা গুলো যখন আসে তখন তারা এটা তাসদিক করে যে হ্যাঁ আমরা মুসলমান পাবো না কেন গনিমতের মাল আরো জাকাত দিতে হবে কঠিন কঠিন বিধান যখন আসে তখন তারা ঠায় দাঁড়িয়ে যায় শাহ আল্লাহ ইসাম আল্লাহ তালা যদি চাইতেন তাহলে তাদের শ্রবণ শক্তি কেড়ে নিতেন আল্লাহ তালা যদি চাইতেন তাহলে তাদের শ্রবণ শক্তি কেড়ে নিতেন বিমান চাইলে তাদের জাহিরি শ্রবণ শক্তি এবং দৃষ্টি শক্তিটাও ছিনায় নিতেন ইন আল্লি কাদ আল্লাহ তালা সবকিছুর উপর সক্ষম আল্লাহ আর এমন জিনিসের উপর আল্লাহ সক্ষম যে জিনিসের উপরে সক্ষম হওয়া যেটার উপরে ক্ষমতা প্রয়োগ করতে চান সেটার উপরে আল্লাহ তালা সক্ষম আর যেটার উপরে চান না সেটার উপরে সক্ষম সেটার উপরে ক্ষমতা কোনো এটা কেন বললো এটা আসলে এখানে না বললো চলতো আল্লাহ শাহির শাহিনের ভিতরে হোদ রবুল্লা আলমিনের জাত আছে না কেউ জাত আছে না আল্লাহ তালা তার জাতের উপরে তো কাদের আল্লা জাতির উপরে কুদরতটাকে যত জিনিসের উপর আল্লাহ চান সব কিছুর উপর আল্লাহ কাদের মানে আল্লাহটাকে সব কিছু যেগুলোর উপরে আল্লাহ তালা কুদরত প্রয়োগ করতে চান সেগুলোর উপরে আল্লাহ তালা কাদের তাই বুঝছো বাকি যেটার উপরে চান না নিজের উপরে নিজের উপরে তো তালা ছিনে নিতে পারেন এরপরে বলতেছে আল্লাহ সবকিছু পারেন সবকিছুর মধ্যে তাদের কাছ থেকে দৃষ্টি শক্তি ছিনে নেওয়া এটা সবকিছুর একটা না এটা বলতেছে উল্লেখিত জিনিসগুলো তাদের কাছ থেকে এটাই না একটা. ওই পর্যন্ত একটা আল্লাহদের সিফার কাছে এরপরে সামনের লুকুর রুকুর মধ্যে আল্লাহ আর দাওয়া হচ্ছিল সব মানুষকে আমভাবে দাওয়াত দিতেছেন আল্লাহ তাল এই তো সামনের রুকুটার খোলাসা হলো যে সামনের রুকুতে। আল্লাহ তালা সব মানুষকে আল্লাহ তালার ইবাদতের দিকে দাওয়াত দিবেন আল্লাহ তালার এ নামের কথা উল্লেখ করে এটি এক নম্বর কথা দুই নম্বর হলো এস বাতুর তিন নম্বর হইল তারা এই তিন নম্বর তারপরে চার নম্বর হলো আবার আদা ইল আল ইমান ওয়াল এজ দেনাব আনিল কুফরিওয়াল মা আসি এই পাঁচটা কথা এই দ্বিতীয় রুকুর খোলা সি আচ্ছা পুরা সুরাটের খোলাস একটু শুনুন দেখো প্রথম রুকুর মধ্যে আল্লাহ মুনাফিক এরপরে দ্বিতীয় রুকু থেকে শুরু হয়েছে যেখানে দাওয়াতে আহ্মা আল্লাহ মুখতালিফ তরিকায় ইয়া করছেন দ্বিতীয় রুকুটা এইভাবে শেষ হয়েছে তিন নম্বর রুকুতে মদিনার আশপাশে তখন যখন কোরআন শিব নাজিল হইতেছেন তখন মোদিনার আশপাশে ইহুদিদের বাস ছিল মোদিনের মধ্যেও ছিল মোদিনের আশপাশেও ছিল তো ওরা মোদিনা আসছেই ইয়ামান থেকে নবী আনবে এই নিয়োগ করে তো তাদের আসাটাই হয়েছিল এই উদ্দেশ্যে কিন্তু এখানে যখন সময় হয়েছে ইমান আনাল এখন আর তারা ইমান আনতেছে মদিনার মধ্যে যেহেতু ইহুদিরা ছিল এই জন্য তৃতীয় রুকু থেকে তৃতীয় রুকুর থেকে বানি ইসরাকে খেতাব করা শুরু হয়েছে সেখানে একবারে লম্বা আলোচনা হয়েছে লম্বা আলোচনা চল্লিশ সেখানে মুখতালিফ ভাবে তাদেরকে ইমানের দিকে রসুল সাল আলিয়া সাল্লাম সালাত মেনে নেওয়ার জন্য তাদেরকে দাওয়াত দিছে তো সেখানে আল্লাহ তারা প্রথমে এজমালি ভাবে কিছু কথা বলছেন বারাবার্তা তো সেখানে তাদের উপরে তাদের উপরে এবং তাদের পূর্বপুরুষের উপরে যত নেয়ামত আল্লাহ দিচ্ছেন সব নিয়ামতের সংক্ষেপে একেবারে এবং মধ্যে যারা তাদের সিফাতে জামিমা উল্লেখ করছে। উল্লেখ করার উদ্দেশ্য হল মুসলমানদের মধ্যে যারা ওলামা তারা যেন এই সমস্ত সিফাত থেকে বেঁচে থাকে তারপরে আম ইয়াহুদদের কিছু সিফাত উল্লেখ করছে সিফাতে জামিমা উদ্দেশ্য হলো আম মুসলমানরা যেন এই সিফাতগুলো থেকে বেঁচে থাকে ইবাহিম আলী ইসলাম এমন একজন ব্যক্তি যাকে সবাই নিজেদের ইমান মনে করছে সবাই নিজেদের ইমান মনে করত ইয়াহুদিন আরব সবাই তো জন্য এরপরে ওই দিতা ইব্রাহিম আরব বহু বলে ইব্রাহিম আল ইসলামে তাসকেরা শুরু হয়েছে সেখানে সবাই হইলাম দেখো ইব্রাহিম সহ বাইতুল্লাহ বানাইছেন এটা আসছে হজের কিছু মাসাইল আসছে এরপরে হজের মাসাইল এরপরে তাহবিল কিবল মাসাইল এটা দিয়ে পুরো পুরো পাড়াটা শেষ হয়েছে এরপরে দ্বিতীয় পাড়ার মধ্যে দ্বিতীয় পারার মধ্যে আবার শুরু হয়েছে আহকাম আহকাম সংক্রান্ত বিধান গুলো আহকামের সম্মুখীন তালাক হায় মুিফ আহকাম আসছে এরপর আহকামের পরে আবার বিশেষ একটা হুকুম সেটা আবার একটু তাফসিল আসছে কেতালের বিধানটা একটু তাফসিল আসছে সেখানে হজরতটা আসছে অন্য আরো একটা উন্মতের করলে সেটা লিখে রাখার কথাটা আসছে তো লেনদেনের বিধান আসছে একদম সুরা বাড়ার একদম শেষ দিক দিয়ে সেখানে মহামালা যদি হজরে হয় তাহলে কিভাবে করবে সফরে হইলে কিভাবে করবে শেষ পৃষ্ঠার আগের পৃষ্ঠায় হলো। যদি হাজার অবস্থায় মহামালা হয়সলমানদেরকে আল্লাহ তাল কাছে দোয়া কিভাবে করবে আল্লাহ তাল কাছে দোয়া কিভাবে করবে এটা আল্লাহ তালা শিখাই দিচ্ছেন সর্বশেষ কথাটা যে কথাটা দিয়ে শেষ করছে সেটা হলো যে তোমরা আমার কাছে শেষে আবার চাওয়া হয়েছে আলিম রান শেষে ঠিক আছে ঠিক আছে সুরায় বাকার শেষে এদের মোকাবেলে নুসরত চাওয়া হয়েছে সুরায় আলিম রানের শেষে নুসরতের কাইফিয়ত বাতানো হয়েছে নুসরতটা আমি তোমাদেরকে নুসরতটা করবো কাফেরদের মোকাবেলে তবে সেটার হলো তোমরা কেতালের ময়দানে বের হবে এরপরে আমি নুসরতটা করবো চলো সবটাই খোলা সামগুলো এবার ধরো একটা মাত্র আয় আহ মক্কা তো যদি এটা আহ্লা মক্কা ধরা হয় তারপরে এই সুরাটা পুরাটা বাকারা এটা মাদানী হওয়ার মুনাফি না মাক্কি মাদনী হওয়ার কথা বলছিলাম যেটা মাক্কি এটা তো কোন একবারে না তবে এখানে উদ্দেশ্য সবাই রবাকুম তোমরা তোমাদের রবের ইবাদত করো এবাদতটা শুরু হবে কিসের দ্বারা তোমাদের রবের এই বাদত করো দেখো আল্লাহ আলফাজুর কাবিরে তোমরা পড়া তো শুরু হয়েছে সামনে গেলে দেখবা আল্লাহ তালা আল্লাহ তালা বান্দাদের সাথে কথা বলেন বান্দাদের হিসেব করে বান্দাদের হিসেবে আল্লাহ আল্লাহর মতো করে না যেহেতু মানুষের মধ্যে সাধারণ মানুষও আছে বুদ্ধিমান মানুষও আছে গ্রাম্য মানুষও আছে শহরের মানুষও আছে এই জন্য আল্লাহ তহ মানুষকে নিয়ামতের কথা বলে তাদেরকে যে নিজের দিকে ডাকেন সে নেয়ামতগুলো গুলো মোটা মোটা নিয়ামত বলে যেটা সবাই বুঝতে পারে একেবারে সবাই বুঝতে পারে একদম বড় বড় মোটা মোটা নিয়ামত গুলো তো আল্লাহ তালা বলতেছেন ইয়া ইউ হাস কোন বধু রব্বাকম তোমরা তোমাকে রবের ইবাদত করো রব্বাকুম বলে তার খুব আলাদা এ বাধা হয়েছে আল্লাহর ইবাদত করো আল্লাহ তালিয়াকে এসএম আর রব হলো করতে সিফতরা যিনি তোমাদেরকে পালে তোমাদের আলালা নাই যেন কথার সাথে সাথেই আহ দলিলটা হয়ে গেল যে রবের এবাদত করতে কেন বলতেছে যেহেতু তিনি তোমাদের রব তিনি তোমাদেরকে পালেন তার ইবাদত করবে না তো কারটা করবেন এরপরে রবের কতগুলো সিফত আনতেছে যেই নিয়ামত গুলো এমন যেটা একদম সবার উপরে মহেদ বড় বড় নিয়ামত আল্লা তোমাদেরকে সৃষ্টি করেছেন কিছুই ছিলে না যারা তোমাদের পূর্বে ছিল তাদেরকেও তিনি সৃষ্টি করেছেন লাল্লাপুল তাহলে তোমরা তাহলেই তোমরা বেঁচে থাকবে তাহলেই তোমরা রক্ষা পাবে লাল্লা কম তত্তাপ তাহলে তোমরা আল্লাহর আজাব থেকে রক্ষা পাবে তারপর লাল্লা বলেন কেন মানে হিসেবে তোমরা এটাই মনে করবা যে এমন করলে নিশ্চিত যার নাম থেকে বেঁচে যাবে এটা না বরং এবাদত করলে যার থেকে বাঁচার ব্যাপারে তোমাদের শুধু আশা হবে আশা তাই মানে বান্ধাদের হিসাবে বললেন যে এবাদত করলে একবার যার থেকে বাঁচিয়ে যেবা না বরং তোমাদের বেলায় হলো শুধু আশা কারণ যার থেকে আসলে কেউই বাঁচতে পারবে না তোমাদের কাউকে তার আমলে বাঁচাতে পারবে না আমালু তোমাদের কারলে বাঁচাইতে পারবে না এরপরে আরো সিপক বলতে চাই আল্লাহ যিনি তোমাদের জন্য জমিন সৃষ্টি করেছেন ফেরা আসা বিছানা রূপে এটা হাল মানে যদি তার আসল অর্থে হয় তাহলে তো হবে মো খালাফা। তাহলে জালা এটা চাইবে। যিনি তোমাদের জন্য জমিন সৃষ্টি করেছেন ফেরা সাহা বিছানা রূপে হ্যাঁ আর থেকে হাল হয়েছে বেসা ইফতারাস বিছানা যেটাকে বিছায় দেওয়া হয়েছে এখন বিছানা কোন অর্থে বিছানা হলো যে বিছানা যেমন স্বাভাবিক অবস্থায় থাকে এটার উপরে বসা যায় শোয়া যায় এটা অনেক বেশি শক্ত হয় না অনেক বেশি নরম হয় না তাই না বিছানা যেমন এটার মধ্যে বসা যায় শোয়া যায় অনেক নরমও হয় না তাহলেও বিছানা আরামদায়ক হয় না শক্ত হলেও বিছানা আরামদায়ক হয় না এই অর্থে বলা হয়েছে জমিনটা বিছানা মানে একটা জিনিসের মধ্যে অস্ত্র অনেকগুলো থাকতে পারে না কিন্তু তাশ্বির মধ্যে সব অস্ত্র র্যায় থাকতে হবে এটা কি জরুরি নাকি বরং তাশ্বির মধ্যে আছে না একদের সব দিক দিয়ে আসাদের মত এটা তো কোনো জরুরি না এখানে ঠিক জমিনটাকে বিছানা বানাইছে এটা অর্থ হলো যে জমিটা বিছানা মানে এটার উপর বসা যায় তারপরে শোয়া যায় হাঁটা যায় এতটুকু অনেক বিছানোর মনে হয় না যে জমিনকে বিছানা বানিয়েছেন মানে হলো যে এটাকে সহজে ব্যবহার করা যায় বিছানা বলার কারণে এটা একবারে সবটা এক সমান হইতে হবে এটা জরুরি না বরং বিশাল একটা জমিন আর বিশাল হওয়ার কারণে প্রত্যেকের নজরে মনে হয় জান আমার নজরে এটা সোজাই আছে বাস্তবে যদি বিশাল হওয়ার কারণে এটা একদম সত্যি এবং শক্ত হলে কিচ্ছু করা যেত নরম হলেও মুশকিল ছিলা ইউনৈহাটার উপর আর অন্য মা আসমান থেকে আমি বর্ষণ করেছি পানি মেঘমালা থেকে এখানে ছিল সাহায্য আমি উৎপন্ন করেছি বিভিন্ন জাতের ফল ফলাদি রিসকাল তোমাদের খাবে তা এগুলো দ্বারা তোমাদের প্রাণীদেরকে খাওয়াবে দেখো এখানে যে নিয়ামক গুলো বলছে না যে কোন একজন মানুষ কারো কোনো শিরকত নাই এটা বলে আসল কথাটা বলতেছে তোমরা তো বুঝতে পারতেছো যে এইগুলো এমন যে এটা জাহেরি ভাবে এটা কেউ করতে পারে না অতএব তোমরা আল্লাহর সঙ্গে অন্যদেরকে শরীর করো না ফল আছে আল্লাহর সমকক্ষ স্থির করো না আল্লাহ না অন্য কেউ সৃষ্টি করতে না। আর ওয়ালা ইয়লাহান আর এই কথা তোমাদের জানা আছে যে সৃষ্টি করতে না পারলে কেউ ইলাহ বনতে পারে না অতএব তোমরা কেন্দিনা এখান থেকে আলহ আবদিনা তোমরা যদি সন্দেহ থাকো আলা আব্দা আমি আমার বান্দার উপর যে কোরআন অবতীর্ণ করেছি সে ব্যাপারে আমি আমার যে কোরআন করেছি সে ব্যাপারে তোমরা যেটা আল্লাহর পক্ষ থেকে এলো কিনা এটার ব্যাপারে যদি কোনো সন্দেহের মধ্যে থাকো তাহলে সন্দেহ দূর করার পদ্ধতি বলতেছি তাহলে এই কোরআনের অনুরূপ একটি সুরা নিয়ে আসত মানে সূরা যে সুরাটা হবে মা নাজনার কি মত হবে মা নাজালনার কিছুর মত এটা না মিন্টার মিনাটা বেজিয়া হইতো তাহলে পুরো মত না বরং কি সুর মতো কি না এমন একটা একদম পুরোপুরি হন এখন মিছিল কোন দিক দিয়ে সাহিত্যের দিক দিয়ে নাজমে সুন্দর বিন্যাস ওয়াল ইনিল খবর আদি এই জিনিসগুলোতে তোমার যেটা আনবে সেটা মোমাছে এবার সুরার মানা বলতেছে সুরা এটা কে আতুন এটা কোরআন একটা অংশ একটা খণ্ডিত অংশ লাহা আউআলু আের যার নির্ধারিত শুরু আছে শেষ আছে সর্বনিম্ন পরিমাণ হলো তাহলে তোমার তোমরা তোমাদের ও তোমাদের উপাস্যদেরকে ডাকো যাদেরকে তোমরা উপাস্য বানিয়েছ আল্লাহকে ছেড়ে সুহাদা হকুমি আল্লাহা যেখানে আসে সব জায়গায় ইনকুমতিন এটা শর্ত আর যা সামনে মাহাজা থাকে সামনে মাহাজু বাকি সেই মাহাজুবুর ওপরে দারালত করে তার পূর্বের জুবলাটা তার মতো তোমরাও তোমরাও তো ফসি আলিক যখন তারা এর থেকে অক্ষম হয়ে গেল আর কখনো তোমরা এটা পারবে বিষয়টা সুস্পষ্ট হওয়ার কারণে নামকে ভয় কর্তাকুন্নার জাহান নামকে ভয় কর বা ঝান নাম থেকে আত্মরক্ষা ফাত্তাকুন নার, নাম থেকে আত্মরক্ষা করো কিভাবে করবে নিজেদেরকে আত্মরক্ষা করো নিজেদের আত্মরক্ষা করো ওই জাহান্ন থেকে আল্লাহ হেজার যার ইন্ধন হবে মানুষ এবং পাথর মানুষ মানে আয়াল কুফার আর হেজার উদ্দেশ্য হলো আম হেজারাও হইতে পারে আবার তাদের মূর্তির পাথর যেই পাথর দিয়ে তারা মুক্তি বানায় বল হেজারা মিহিম মিনহা যেমন পাথর দিয়ে তৈরি তাদের মূর্তিগুলো মূর্তি গুলো যেই আগুন এর ইন্ধন হবে মানুষ এবং পাথর তাহলে এটা তারা আগুনের তীব্রতারা বোঝানো হয়েছে যে আগুন এমন হবে যে আগুনের লাকড়ি জ্বালানি হবে পাথর দুনিয়ার আগুনের জ্বালানি হয় লাকড়ি তাই না মানে কাঠ কাঠ হয় আর জাহান্নিত করা হবে যেটা দিয়ে প্রজ্বলিত করে এটাই এটা তুলনামূলক দুর্বল হয় এর যে শক্ত জিনিসটাকে সে পুরায় ফেলে তাই না নষ্ট করে ফেলে মনে করো কাঠ দিয়ে আগুন জ্বালায় তো এই আগুনে লোহা নরম করে ফেলে তাই না বলতেছে জাহান আগুনটা জ্বালানোই হবে পাথর দিয়ে তাহলে এই যে পাথর দিয়ে যেটাকে জ্বালানো হবে এই আগুনটায় আর কত শক্ত জিনিসকে নরম করে ফেলবে না অর্থাৎ জাহান্নামের আগুন হবে সীমাতিরিক্ত গরম আতুল হারার মানে হারারিরিক্ত গরম হবে উল্লেখিত জিনিস দ্বারা তাকে প্রজলিত করা হবে প্রস্তুত করা হয়েছে একটা কল জুমলাই মুস্তাফা অথবা এটা হালুন লুম এটা হয়তো তুর্কি বে হতে আগের সাথে কোন তালুক নাই অথবা এটা হাল হবে আর জাহান নাম থেকে বাঁচো যে এটা কাফেরদের জন্য প্রস্তুত করে ফেলা হয়েছে এখন তোমরা এটা বাঁচো না বাঁচো বাহার হাল এটা তোমাদের জন্য প্রস্তুত করা আছে এই বুঝ হাল মানে কি তোমরা জাহার নাম থেকে বাঁচো এই জাহান নামটা প্রস্তুত হয়ে গেছে কাফেরদের জন্য বললো বাঁচো না বাঁচো ছিল তোমাদের ব্যাপার তোমাদেরকে নির্দেশ দিতেছি যে এটার সাথে এখন সম্পর্ক নেই তোমরা এটা থেকে রক্ষা করো না করো বাহার হাল এটা তোমাদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে এই সিফত এই হালটা হালটা এটা জুল হালের সঙ্গে একদম লাগানো থাকবে লাগানো থাকবে জুল হালের হলেও না হলে এ পর্যন্ত হলো এখানে হলো যে কাফেরদেরকে কাফেরদেরকে জাহান্ন কথা বলে ভয় দেখানো হয়েছে তার হিবুল কুফার বিদিক্রিন তার হিবুল কুফার বিদিক্রিনার يرى قرروا امامي المؤمنين يدخلون الجنه واخر دعوانا الحمد لله رب